এর মধ্যে হৃদায়ত যার উপর সেটাই হচ্ছে সুন্না এক নম্বর আইলের দিক থেকে সুতরাং সুনার মধ্যে আপনি আইল পাবেন প্রথম এরপরে আকিদার দিক থেকে তিন নম্বর একতে এবং কাউলের দিক থেকে ও আমি আমলের দিক থেকে এটা হচ্ছে মূলত সুন্না এই সংজ্ঞা যদি আপনি দেখেন তাহলে দেখতে পাবেন যে মূলত নবী সাল্লাহামের সুন্না নামের সমস্ত কিছু কে অন্তর্ভুক্ত করে সে আমার যে ব্যক্তি আমার সুন্দর থেকে মুখ ফিরে নিল যে আমার সুন্দর থেকে এই শূন্যত এখানে বুঝানো হচ্ছে কিনা নবী সালাম হাদিসের মধ্যে বুঝাচ্ছেন কিনা নবী স্পষ্ট করে বলে দিচ্ছেন শূন্যতার যে কনসেপ্ট আমরা বহন করতেছি শূন্য ধারণা আমরা আমাদের নিজেদের মাথার মধ্যে নিয়েছি এই ধানা মধ্যে ভুল রয়েছে ফলে শূন্যতের ব্যাপারে নবী সাল্লাহ দিক নির্দেশনা দিয়েছেন তার সহিত বর্ণনা করেছেন আব্দুল্লাহ রে তিনি বলেন হেদায়তের দিক নির্দেশনা গুলো তোমার তোমাদের নবী সাল্লাহামের জন্য দেখিয়ে দিয়েছেন এগুলো অনুমোদন করে দিয়েছেন তার মধ্যে একটা উদাহরণ দিচ্ছেন আবদুল্লাহ তিনি বলেন যদি তোমরা তোমাদের ঘর সলাপ ঘরের মধ্যে আদায় করে থাকো কামায়ুসলি হাজার যেমনি পাবে মুনাফিক ব্যক্তি তার ঘরের মধ্যে তার মত যদি করলে নবী সাল সুন ছেড়ে দিলে ওলা শূন্যতারাবি ইকুম যদি তোমরা তোমাদের নবীম সূন্যত কে বর্জন করো তাহলে তোমরা পদ হয়ে যাবে তোমরা ব্যর্থ হয়ে যাবে এখানে কি বুঝলেন তোমাদের নবীমের সুন্নত কে তরব করো তাহলে তোমরা মধ্যে বলতেছেন হ্যাঁ যদি তোমরা তোমাদের নবী আসালামের সুন্নত কে তরক করো তাহলে তোমরা কুভুরের মধ্যে লিপ্ত হয়ে যাবে তোমরা কাভির হয়ে যাবে বন্ধুগণ এখান থেকে আমরা বুঝতে যে সুন্নাত মূলত বর্জন করলে আমরা যে ধারণা করেছি যে সব হবে না আমাদেরকে শুধু করলে শুধুমাত্র পদগ্রষ্ট হবে যে তা নয় বরং একেবারে বিচ্ছুত হয়ে যাবে ফলে হাদিসদের মধ্যে প্রসিদ্ধ ছিলেন ইমাম ইয়াহা মহার রাজি তিনি বলেন रास्तार मूल नीति चार्ट उल्लेख कर चार मूल नीति बिच्चित अल्लाह बंदा इमानदार व्यक्ति देर रास्ता निर्धारण रास्तार ऊपर आचालित हमें যে রাস্তার উপর ইমান ধারগর নিজে থেকে পরিচালিত করবে যে পথের উপর ইমান ধারগর অটুট থাকবে কোনো ভাবে বিচ্ছুত হবে না সেই পথের চারটি মূলনীতি করেনসরণ করা অধৈত্ব হাজ বেদা আর এর বিপরীত হচ্ছে বেদাত সুতরাং কেউ যদি সুন্নার মধ্যে কারো পদস্কলন হয় সূন্যার ব্যাপারে যদি কারো বিচ্ছুতি হয় সুন্দর ব্যাপারে যদি কেউ মিসগাইড হয়ে যায় তাহলে সে বেদাত লিপ্ত হয়ে যাবে থেকে হলে কেউ লিপ্ত হয়ে যায় সে বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে ফলে আল্লাহ নবী সাল্লাম সুন্ন এর বিচ্ছুতিকে নবীল আলী ইসলাম মূলত বিভ্রান্তির কথা বলেছেন আমি দেখি নবীল ইসলাম শেষ সময় যে খোদ্বা দিয়েছিলেন এটি বিদায় হজের খোদ্বা নয় তার মর তার মধ্যে বর্ণনা করে তিনি বলেন তারাক্তিক দুটি জিনিস রেখে যাচ্ছি তোমরা যদি এই দুটি জিনিসকে আঁকড়ে ধরো লাল তাদিল্লু তোমরা কখনো না।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 কিন্তু না সুন্না মূলত নবী সাল্লাহ সাব্যস্ত হতে হবে নবী সর হাজি সাব্যস্ত হলে সেটা শূন্য হবে আর এর বিপরীত কাজ আছে যে কাজগুলো নবী সাল্লাবসাল্লাম করতে বলেন নেই অথবা নবী ইসলাম যেগুলো বর্জন করেছেন বর্জন করেছেন সেই কাজগুলো মূলত সুন্দর মধ্যে অন্তর্ভুক্ত হবে না এক্ষেত্রে শেখুল ইসলাম একটি কায়দা উল্লেখ করে দিয়েছেন একটি মূলনীতি উল্লেখ করেছেন সেটা হলো এই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 আলোচনা আর দীর্ঘায়িত না করেছেন বর্ণনা করেছেন উল্লেখ করেন তিনি বলেন যে অমরুল বলেছেন যে অচিরেই একদল লোক আসবে আপনার কি মনে করেন আসলে অনেক আগে এসে গেছে যারা অস্বীকার করেছে ইউকার দিবু না বিল কাদিবু হাউদকে অস্বীকার করবে অস্বীকার করবে এখন একদম লোক বের হয়েছে যারা শাফাতের কথা শুনতেই পারে না সাফাত নাম করবেন না করবেন করবেন না ওইক দিবু নবী শাফা যারা শাফাত স্বীকার করবে যারা সুননাথ কে অস্বীকার করবে দুইভাবে সুন্নাথ কীকার হয় কিন্তু বল একটা হচ্ছে সুননাথকে আপনি পরিপূর্ণ রূপে উপেক্ষা করলেন অস্বীকার করলেন আরেকটা হল সুন্নতকে আপনি মেনে নিলেন না এটাও শ্রীনাথকে অস্বীকার করার